উকবাহ ইবনু আমর রদাহত হুজাইফা রদিয়াহতআকে বললেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহ্লাম হতে যা শুনেছেন তাকে আমাদের নিকট বর্ণনা করবেন না তিনি জবাব দিলেন আমি তাকে বলতে শুনেছি যখন দাজ্জাল বের হবে তখন তার সঙ্গে পানি ও আগুন থাকবে অতপর মানুষ যাকে আগুনের মতো দেখবে তা মূলত ঠান্ডা পানি আর যাকে মানুষ ঠান্ডা পানির মতো দেখবে তা হবে আসলে দহনকারী অগ্নি তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে যাকে সে আগুনের মতো দেখতে পাবে কেননা আসলে তা সুস্বাদু শীতল পানি